যখন মানুষ সৃষ্টি হয় থেকে বলেন আল্লাহ হাবিব জোলা রসুল্লাহ আসলামের শিক্ষককে আর আল্লাহ হাবিব জোলা রসুল্লাহ আসসালাম কোন পুস্তকের শিক্ষক শিক্ষাকে বলা হয় ওই জ্ঞান ওই শিক্ষাকে যে শিক্ষার দ্বারা দুনিয়া পরিচালনা করা যায় দুনিয়ার উন্নয়ন সাধন করা যায় दुनिया के सुसज्जित बड़ा ज्ञान शिक्षा के द्वारा आखरत बसि कबर के, के सुसज्जित करा, करा जाए ठीक ना ठीक हम दुनिया सजानों तले आखरत सजानों तले दुनिया सजानों तले ना कबर सजान तले ভাই ওই লোকেরা এমন কোন ব্যবস্থা নাই যে তোমাকে দপন করার পরে একটা এয়ার কুলার মেশিন বসাইয়া এয়ার কুলার মেশিনের কয়েকটা কভারে ঢুকাইয়া দেওয়া হবে আর তোমার কভারের মধ্যে এয়ার কুলার মেশিন পানি মিশ্রিত শীতল বাতাস সরবরাহ করবে তুমি যেহেতু একজন প্রেসিডেন্ট তুমি যেহেতু একজন মন্ত্রী তুমি যেহেতু একজন এমপি তুমি যেহেতু একজন শিল্পপতি তোমাকে কবরে সুখে রাখার জন্য কবরের উপরে এয়ার কুলার বসে সুতল বাতাস তোমার কবর সাপ্লাই দেওয়ার বন্দোবস্ত না আছে নাই তোমার পাওয়ারে এয়ার কুলারের বাতাস সাপ্লাই হবে তবে সেটা এই দিক থেকে না নিচের দিক থেকে জান্নার থেকে আসবে সেই বাতাস কোথার থেকে জানার থেকে আর সেই ব্যবস্থা তুমি এই জীবনে থাকিয়া থাকিয়া করতে হবে দারে পানি কি সাজাওয়ট কর না যা নেই কি পাশি বাজা ইন্দ পাওজা পাওজা মান না যা आरे तो आल्लारो बोलेन आई बुलबुले कहम, दुनिया का मत दीवा ना बन आई बुलबुले बाग कह दुनिया का मत दीवाना बन अफबा का कुछ कर ले जतन एक दिन छोड़े जाना है ये वतन, ओ সুশিক্ষিত যত কিছু কিন্তু কবরের চিন্তা করো শুধু দুনিয়ায় সাজানোর পিছনে থাকিও না একটু কবর সাজানোর চিন্তা করো বৃহস্ত সাজানোর চিন্তা করো যেই জ্ঞানের দ্বারা যেই শিক্ষার দ্বারা কবরকে সাজানো যায় আখরাতকে সাজানো যায় বৃহস্তকে সাজানো যায় সেই জ্ঞানটাকে বলা হয় দুই শিক্ষা চালু আছে কি বলেন ঠিক না ব্যাঠিক দুনিয়ার শিক্ষা নিকেতন বিদ্যা নিকেতন স্কুল কলেজ ইউনিভার্সিটি দুনিয়ার শিক্ষা দেওয়া হয় আখেরাত শিক্ষা দেব হয় না আমি গতকাল বলেছি যদি আখেরাত শিক্ষা তাহলে আজকে শতকরা এত পার মুসলমান আমরা গোসলের ফরাস কয়টা এবং কি জানি না কেন কেন জানি না আমার ফজন্য আল্লাহ রসুল্লাহ সাল্লাহ বলেন কোরআন কেমন কিতাব কোরআন এমন এক গ্রন্থ যেই গ্রন্থর মধ্যে মাসও আছে এই অ্যালমে মাস এবং এলমে মাধ এই দুইটা বিষয়ের উপরে কোরআন শরীফ রচিত হয়েছে আমার ভেয়েরা দুইটা দুইটা বিষয়বস্তুর উপরে কোরআন শরীফ রচিত হয়েছে এই দুইটা জিনিসের এলিম ছিল যার কারণে দুনিয়ার মানুষ दुनिया शुरू थकेी पंत जत ज्ञानी गुणी दुनिया समस्त ज्ञानी गुणीजर ज्ञान के एकत्रित कर समि जा रसदुल्ला सल्लाम के एका सेम ज्ञान दान बुझी थी सबसे महाज्ञानी के কোন পরিধি আছে আর ولا نوم, لا تأخذه سنة ولا نوم. <تصفيق> له ما في السماوات وما في الأرض من الذي يشبه عنده إلا بإسمه يعلم ما بين السماوات والأرض نهل يعلم ما بين أيديهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم تربرك <تصفيق> ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ولا يحيطون একটা বালিগোনা সমান এলিম আয়ত্ত করতে পারে না আল্লাহাক রবহিন যদি না চান আল্লাহাক যা চান তা আল্লাহাকের জ্ঞানের সাগর থেকে জিনিয়ার মানুষকে দান করেন এইজন্য তো আল্লাহর আশিকেরা আল্লাহর ওলিরা আল্লাহর দরবারে বসে বসে যাবে پتরা এ দানিশ কে এ দানিশ কে بخشیدی دی دے پیش মুত্তাসিনদার লা ইয়খরুযু আমরি মিন ইলমিহি कुदरतर बाहर बाली कोई अल्लाह किसराल्लाह तल्ला पर सबसे बड़ा ज्ञानी के सबाई बोल सबाई बोर्दी अपन समर्थन हो তাহলে হাত উঠেই আমাকে দেখেবেন আল্লাহর পরে সবচেয়ে বড় জ্ঞানী মোহাম্মদ ঠিক আছে আল্লাহর পরে সবচেয়ে বড় জ্ঞানী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আল্হাম এখন আমার তো প্রশ্নের উত্তর আল্লাহর পরে সবচেয়ে বড় জ্ঞানী আল্লাহর আল্লাহর পরে সবচেয়ে বড় জ্ঞানী রাসুল রাসুলের পরে কেয়ামত পর্যন্ত যুগে যুগে সবচেয়ে বড় জ্ঞানী ওই সমস্ত স্বর্ণ মানুষ रसुल अर्जन करा रसुला रसुलसुलरेक्ट एक प्रकार सरस प्रकार हल परोक्ष का बुझे नहीं दी আমাদের জন্মদাতা এতগুলো মানুষ যদি একসাথে কথা বলে একটা বড় আওয়াজ হয় না ইসলাম আমাদের আব্বা আপা আর আমাদের জন্মদাতা আমাদের কি আব্বা তুলেটা কোথা সত্য না মিথ্যা আব্বা আমাদের জন্মদাতা যিনি হলেন হাজার হাজার লক্ষ লক্ষ আব্বার মধ্যস্থতায় আব্বা কথা বুঝে আসছে না আসে নাই রসুল আক্রম साखरित प्रकार प्रत्यक्ष जमातर नाम जमात साहबा साखरीजर दल सहबा कम दल जारा सुरे अक्रम सल्लाम के सचक्षे देखे प्रिय नबीर हाथी কালিমা পড়েছেন প্রত্যক্ষ সাকরি আমার ভাইয়েরা এই সাকরিদের দলের এই সাকরিদের দলের দলপতি এই সাকরিদের দলের দলপতি ফার্স্ট ক্লাস ফার্স্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট প্রথম শ্রেণীতে প্রথম প্রথম শ্রেণীতে প্রথম ফার্স্ট ক্লাস তার নাম হল একটা কথা স্মরণ দেখতে হবে আবু বকর শুধু উন্মতে মহাম্ম জন্য আফসল নয় বরং আবু বকরিনুল আফসালুর না সে নবীরসুলের পরে সমস্ত যুগের সমস্ত যত নবীর যত উন্নত আছে সব নবীর সব উন্নতের পর এক কথায় সমস্ত আজম সন্তানের মধ্যে নবীর রসুলের পরে শ্রেষ্ঠ মানুষ আদৌ وللسديق رجحان جلي على الاغيار من غير حتمالي وللفاروق رجحان وفضل على عثمان زنو غين عالي وللعثمان رجحان وفضل على الكرار في بعض الخصالي وللكرار رجحان وفضل على الاغيار في صف القتالي আমার মেহরা রহবতুল্লাহ আলীতুল্লামী আকায়দ ইসলামিয়ার কিতাব এই কিতাবের মধ্যে সাবেদ করেছেন দলিল দিয়ে হজরত নবীর সমস্ত মানুষের মধ্যে সেরা মানুষ আর এই সেরা মানুষটাকে মা বোনের গালি পর্যন্ত দিয়েছে বর্তমান বিশ্বের তথাকথিত বর্তমান বিশ্বের তথাকথিত ইসলামের ঠিকাদার ইরানের তথাকথিত সেই কাপের সরদার আয়াতুল্লাহ রুহুল্লাহ এবং হজরতান যাদেরকে ইসলামী ইতিহাসের বাসায় সে হ্যাং বলা হয় এদেরকে মুসলমান মনে করে না আয়াতুল্লাহ রহুল্লাহ মিনি এবং তার অনুসারী সে মুসলমান মানে যারা আবু বকরকে মুসলমান মানে করে সে কি করে মুসলমান হইতে পারে আমাকে একটু বুঝাইয়া বলে আবু আবু আবু বকারত পুরানের দ্বারা সন্তুষ্ট পুরানোর দ্বারা তারা আবু সরবৎ যেটা কোরআনের দ্বারা সাব্যস্ত সেটাকে অস্বীকার করে আর যেই লোক কোরআনকে অস্বীকার করে সে কোনদিন মুসলমান হইতে পারে না মুসলমান হইতে পারে করে মুসলমান মনে করে তাদেরকে আমরা ভালোবাসতে পারি না সাবাইক রামের এরপরে যত কোরআন শরীফের শিক্ষার্থী দুনিয়াতে আসবে কোরআন শরীফের শিক্ষার্থী এবং হকালিও কেরাম দুনিয়াতে আসবে কে আমত পর্যন্ত এরা সবাই রসুল আক্রম সাল্লু আলিমের এরা সবাই কি রসুল আক্রম সাল্লু আলিমের আজকে তাদেরকে বমাভাস বানানো হতেছে ষড়যন্ত্রের মাধ্যমে পরিকল্পনার মাধ্যমে সংস্থা। আমি আপনাদেরকে ফিরিস বলতে পারতাম সময়ের অভাবে করলাম না এই পর্যন্ত এই সিআই আমেরিকার গোয়েন্দা সংস্থা কতগুলো মুসলিম কার্ডের মধ্যে গৃহযুদ্ধ লাগাইয়া দিছে এই বিচ্ছিন্ন করার হীন উদ্দেশ্যে এদেশের আরেকগুলোকে বোমাবাদ মানানোর চক্রান্তে লিপ্ত হয়েছে কিন্তু সম্ভব হবে না এখন স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশের মানুষ বুঝে পেলছে আল্লাহর রহমতে কৌনি মাদ্রাসার আলেমেরা কৌমি মাদ্রাসার তালবারা এই বোমাবাজের সঙ্গে কোন রকমে জড়িত নয় মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহতাম শেখুল হজরত সুলতান রহমদান উনি আমার উস্তাদ আমি ফিল্মে নবি রহমতুল্লাহ ওনার কাছে আমি বুহারি শরীফ পড়েছি ওনার অস্তাদ আপনাদের সুপরিচিত সিনেটের কলেজের স্পন্দন সিনেটের মানুষের নয়নের মনে كنا الاستاذ حضره الشيخ صاد قدما بهذا رحمه الله اليه كنا الاستاذ حضره الشيخ رميل ابن صبيح رحمه الله اليه الحديث لما ابو عيسى الترمذي رحمه الله عليه كنا الاستاذ حضره امير في الحديث رحمه الله بالنسبه الى البخاري رحمه الله عليه كنا الاستاذ حضره امام رحمه الله عليه كنا هو رضي الله الله عليه اول الاستاذ امام العظام امام ابو حنيفه رحمه الله عليه هو الاستاذ قاضي رشيد وزير انا مالك رضي الله عنه هو الاستاذ مستن العلوم والفنون يستر العلوم والفنون يستر العلوم والفنون يستر الانبياء جناب محمد الرسول الله صلى الله عليه وسلم নিবেদন করতেছি প্রকৃত পক্ষে জ্ঞানী কারা জন্য মসজিদের অভিযোগে উপস্থিত থাকতো তলব করার জন্য সেই প্রেক্ষিতে একটা সব হাতের হাতের দেওয়া লাঠি তাগের তাগে তাগে তাগে কিন্তু সেই রোগটা সকলের ফা মদিনার প্রথম মাদ্রাসা আরে মদিনার প্রথম মাদ্রাসা নয় ইসলামের প্রথম কমি মাদ্রাসা ইসলামের প্রথম কমি মাদ্রাসা প্রশ্ন দিলাম অমির সুফা জায়গির চাঁদা আর এক চাদা বোর্ডিং এর জন্য চাঁদা মসজিদে নবির সুফে চাদা বোডিং এর জন্য চাঁদা মসজিদে নবির সুফে চাদা বোর্ডিং এর জন্য চাঁদা মসজিদে নবির সুফে জদ বোর্ডিং এর জন্য চা মসটি দিন ওরসুক ফতে চদ জন্য চদা জন্য জন্য জন্য জন্য জন্য